শিষ্টাচার সংক্রান্ত আলোচনার এই সিরিজে আজকে আমরা যে বিষয় আলোচনা করতে চাই তা হচ্ছে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আমাদের যে অধিকার আছে পারস্পরিকভাবে আমাদের একে অপর প্রতি দায়িত্ব রয়েছে আত্মীয় স্বজন আপনজন, জন পিতা মাতা ভাই বোন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাদের একে অপরের হকের প্রতি আমরা কিভাবে সচেতন থাকতে পারি এবং সুসম্পর্ক রক্ষা করে যেতে পারি এই বিষয়ে নবী করিম সাল্লা আলি সাল্লাম আমাদেরকে যে সুন্দর নির্দেশিকা দিয়েছেন সে উপলক্ষে হাজিটি আমরা আজকে শুনব কলা রসুল্লাহ সাল আলি ওয়া সে জন্য তার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কটাকে সুন্দর করে রক্ষা করে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা আপন সঙ্গে ভালো করে ভালো ব্যবহার করা তাদের সঙ্গে উত্তম সম্পর্ক সংরক্ষণ করে চলা মানুষের জন্য অনেকগুলো কল্যাণের কারণ এ হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা তাদের রেজেকের মধ্যে বরকত দান করবেন প্রশস্ততা দান করবেন এবং আল্লাহতালা তাদের হায়াত বাড়িয়ে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা কে চাই না যে আমাদের রেজেকে বরকত হোক কে চাই না যে আল্লাহ তালা আমাদের হায়াত বাড়িয়ে দিক সবাই চাই কিন্তু কেন আমরা মিস করে ফেলি এ হাদিসটা আমরা বোঝার চেষ্টা করি তাহলে একেবারে পরিষ্কার হয়ে গেল যে মানুষের আয় উপার্জন এবং দুনিয়াবি উন্নতি এগুলো আল্লাহ আল্লাহতালা লিঙ্ক করে দিয়েছেন সম্পর্কযুক্ত করে দিয়েছেন আপন জন আত্মীয় স্বজন তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করার উপরে এবং এই সেলাতুর রাহেম এই শব্দটি আত্মীয়তা সম্পর্কের জন্য ব্যবহার করা হয়েছে সেলাতুর রাহেম রাহেম বলতে আমরা জানি যে যেখানে সন্তান ধারণ করা রেহেম বলি আমরা রেহেম বা এবং বিবাহস্বাদির মাধ্যমে যে সম্পর্ক হয় তাকেও রাহেম বলা হয়ে যায় সজাগতা আত্মীয়তার এই নেটওয়ার্কের ভিত্তি হচ্ছে রাহেম আমরা এই কারণেই আমাদের এই রক্তের সম্পর্ক হোক আর বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে আমাদের সম্পর্ক হোক হ্যাঁ এই সম্পর্কটাকে ধরে রাখা লালন করা ঠিকমতো হক আদায় করা এটি অত্যন্ত একটি উঁচু মানের ন্যাক আমল হাদিসে এসেছে তার খায়র বরকত আমরা শুনলাম আমরা দেখতে পাই এর বিপরীত কাজ করা অনেক বড় কবিরা গুণা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পরের একটি হাতিসে আসবে যেটাকে কাতুর রাহিম বলা হয়েছে সম্পর্ক কেটে দেওয়া এই রাহেমের শব্দটি আল্লাহ তালার রহমান শব্দ থেকে উৎপত্তি হয়েছে এখন মানুষের এই যে খায়র বরকত হবে সম্পদের মধ্যে এটা হয়তো আমরা কিছুটা বুঝি কিন্তু হায়াত বেড়ে যাবে এই কথার অর্থ কী এর ব্যাখ্যায় ওলামাইকেরাম সালফে সালে হিন তার ব্যাখ্যা করেছেন একটা হল যে আসলে শাব্দিক অর্থে বয়সটা বেড়ে যাবে বা কমে যাবে তা নয় বরঞ্চ আপনার এই হায়াতকে আল্লাহতালা এত বরকত দেবেন এত নেক কাজে ব্যবহার করাবেন এত পুণ্যময় কাজে ব্যবহৃত হবে এত ভালো মারুফ কাজে ব্যবহৃত হবে যে আপনার জীবনটা সার্থক হয়ে গেল অনেক ভালো কাজ করার তহফিক আল্লাহতালা আপনাকে দিলেন যদিও আক্ষরিক অর্থে আপনার হায়াত অনেক লম্বা ছিল না কিন্তু আপনি আল্লাহর কাছে চলে গেছেন প্রচুর পরিমাণে কামন জোগার করে নিয়ে কাজে আপনার জীবন কামিয়াব হয়ে গেছে হায়াত আক্ষরিক অর্থে যদি কিছু কমও হয় কিন্তু আপনার জীবনে বরকথে পরিপূর্ণ হয়ে গেছে এটি একটি অর্থ আর কোনো কোনো ওলামাত অর্থ করেছেন অসম্ভব নয় লিটারেললি আক্ষরিকভাবেও আল্লাহতালা হায়াতের মধ্যে এক্সটেনশন করে দিতে পারেন বরকত হয়ে যেতে পারে আপনার জিন্দিগি ষাট বছর পাওয়ার কথা ছিল কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কারণে হয়তো আল্লাহ তালা আপনাকে দুই চার বছর বাড়িয়ে দিচ্ছেন এটা হতে পারে এটা নট রুল্ড আউট টোটাললি এটাও কিছু কিছু ওলামা কেরাম অভিমত পেশ করেছেন আবার কারো অভিমত হচ্ছে থার্ড ওয়ান সেটা হচ্ছে যে দেখেন আপনার মৃত্যুর পরেও আল্লাহ তালা আপনার আমল জারি রাখবেন আল্লাহ তালা আপনার সুনাম সুখ্যাতি আপনার জন্য দোয়া করা আপনার জন্য লোকদের নেকতা মান্না করা আপনার মৃত্যুর পরে কন্টিনিউ করবে মৃত্যুর পরেও আমল কন্টিনিউ করে আমরা জানি যে একটা হাদিস এসেছে ইলাম আতা ইমিন আদম কোনো মানব সন্তান যখন মৃত্যুকাল করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইলামিন সালাদ তিনটি কাজ ছাড়া সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি কাজের মাধ্যমে তার আমল জারি থাকার ব্যবস্থা রয়েছে সদাক জারিয়া সদাক জারিয়া করে ফেললে এলমিন ইন্তাফা অহি এমন এলিমি কন্ট্রিবিউশন করা এলিমের কাজে নিজে কন্ট্রিবিউট করা যেটা মৃত্যুর পরে এলএম জারি থাকে ও নেক সন্তান যদি রেখে যায় যারা আমার যেন দোয়া করবে মৃত্যুর পরেও সেটা আমার আমলের মধ্যে আল্লাহ তালা খায়ের বরকত দিয়ে দিয়েছেন যে নিজের নেক আমলের কারণে তার প্রভাব সন্তানদের উপরে পড়েছে এবং এ সন্তানদের কারণে আমার হায়াতের মধ্যে যতটুকুন এই দুনিয়াতে পেয়েছি তারপরে আমি রেখে যাওয়ার ব্যবস্থা করে যেতে পেরেছি আল্লাহ তালা আমাকে কবরে সেটা ব্যবস্থা করে দেবেন তাহলে এটাও একটা দিক হতে পারে অনেক আলেম সেই ব্যাখ্যা করেছেন যে তার মৃত্যুর পরেও তার আমলটা জারি থাকার জন্য যে কাজ করলে জারি থাকবে সেই কাজ আল্লাহতালা তাকে করিয়ে নেবেন আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করার কারণে এই জিনিসটার তৌফিক আল্লাহতালা তাকে দেবেন ইনসাউল্লাহফি আসারহি পরবর্তী পর্যায়ে তার হায়াতের মধ্যে এরকম করে আল্লাহতালা দিতে থাকবেন ফালিয়াসেল রাহেম হোক সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে জারি রাখে আমরা আরও দেখি তার বিপরীতে যে হাজি এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাবধান করেছেন কেউ যদি আত্মীয়তার এই সম্পর্ককে সংরক্ষণ না করে রেসপেক্ট না করে অধিকারকে রক্ষা না করে তাহলে তার জন্য কি ক্ষতির কারণ হবে সেই প্রসঙ্গে রসুলুল্লাহ সাল্লাম ইস্বাদ করেছেন খুলুল লাইয়াদ খুল জানাত আরেম যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে কাট করে ফেলেছে কর্তন করে ফেলেছে কেটে ফেলেছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না কত শক্ত কথা দেখেছেন আত্মীয়তার সম্পর্ককে কাট করার কারণে জান্নাতে যেতে পারবে না আমাদের সমাজে অনেক লোক এই আপনজনের সঙ্গে খামাকা কোনো বিষয়ে তর্ক বিতর্ক ঝগড়া ফেসাদ করে রাগারাগি করে সম্পর্ক চির দিনের জন্য একেবারে শেষ করে দিয়েছেন আর কোনো যোগাযোগ রাখবেন না কোনো যোগাযোগ রাখবেন কোনো দিন তার দাওয়াত গ্রহণ করবেন না কোনো তার বাড়িতে যাবেন না কোনো তাকে তার বাড়িতে দেওয়া দিলে যাবেন না জীবনের জন্য পন করে ফেলেছে এবং এত শক্তগুনা কবিরাগুনা কবিরা গুণা আমরা কি তখন খেয়াল করি রাগ গোসার মতো এমন একটা খারাপ জিনিস শয়তানের হাতিয়ার হয়ে গেল যে একজন মানুষকে নেক কাজ থেকে বঞ্চিত করার জন্যে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে জান্নাতে যাওয়া যায় আত্মীয়তার সম্পর্কে কাঠ করলে জাহান নামে যেতে হবে জান্নাতকে থেকে বঞ্চিত হয়ে যাবে আত্মীয় তার এই সম্পর্ক কাটলে যে কত ক্ষতি হয় তার এক্সাম্পল আপনি দেখবেন আমাদের সমাজে অনেকেই ভাই ভাইয়ের সম্পর্ক কাট করে ফেলেছে পুত্রের সঙ্গে পিতা মাতার সম্পর্ক কাট হয়ে গেছে এক ভাই আমাকে বললেন তার আপন ভাইয়ের সাথে তার নিজের পিতার সম্পর্ক খারাপ হয়ে গেছে এবং এত খারাপ হয়ে গেছে পিতা তখন সন্তানের সঙ্গে সম্পর্ক সব কাট করে ফেললেন এবং তিনি রাগ করে বললেন যে আমি আমার সন্তানকে আমার সম্পত্তির ওয়ারিস হওয়া থেকে বঞ্চিত করে ফেলব তো ছোটো ভাই যে আমার সঙ্গে ঘনিষ্ঠ তিনি আমার পরামর্শ চাইলেন আপনারা কেউ তাকে চিনবেন না এই জন্য আমি বলতে পারি এক্সাম্পল এগুলো আমাদের দরকার সমাজে কিভাবে ঘটে ছোটো ভাই পিতাকে বলেন যে বাবা এটা তো শরীয়তে নিষেধ আছে আপনি আপনার সন্তানকে বঞ্চিত করতে পারবেন না এমনকি কোনো সন্তানকে একটু বেশি দেওয়াও তো আপত্তি আছে যেমন এক হাজি সে এক সাহাবি এসেছেন ইয়ারাসুল্লাহ আমার এই সন্তানটাকে আমি খুব মহাব্বত করি আমি তাকে কৃতদাস আসে আমার ওইটা তাকে ওয়াকফ করে দেবো তাকে দান করে যাব গিফট দিয়ে যাব যাবো রসুল উল্লাহ সাল্লাম বললেন তোমার সব সন্তানকে এরকম একটা করে কৃতদাস গিফট করে গেছ তিনি বলে যে না তা করিনি তখন রসুল উল্লাহ সাল্লি সালাম বললেন তাহলে তুমি কি একটা অন্যায় অবিচার বে কাজে আমাকে সাক্ষী বানাতে এসেছ সাহাব ইলেশন পেয়ে গেলেন তিনি উইড্র করলেন নিজের সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা না শুধু একটু বেশি দেওয়ার ক্ষেত্রে একটা সন্তানকে রসুল্লাহ সাল্লাহ নিষেধ করলেন তিনি আরেকটি হাদিসে বলেছেন তোমরা সন্তানদের মধ্যে তারতম্য করো না তাদেরকে সমান অধিকার দিও তাদের যে যতটুকুন শরীয় পায় ছেলে যতটুকুন পাবে মেয়ে যতটুকুন পাবে এক্ষেত্রে তোমার তারতম্য করো না আরেকটি হাদিসে তিনি সাবধান করেছেন যে তোমরা তোমাদের মধ্যে দেখবে কিছু লোক আছে হয়তো অনেক ধর্মিক প্রকৃতির আল্লাহর ইবাদত করলো সত্তর বছর ষাট বছর কোন কোনো রেওয়াজ এসছে আর মৃত্যুর পূর্বে তার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ওসিয়ত করে গেল কোরআনের আইনের বিপরীত কিছু উল্টাপাল্টা করে গেল তাহলে সে ব্যক্তি কনফার্ম করে নিল যে তাকে জাহান নামে যেতে হবে জাহান নামে যাওয়া নিশ্চিত করে সে মারা গেলো এই হাজিসটি সে তার বাবাকে শুনিয়ে দিল ছোটো ভাইটা বড়ো ভাইকে যখন পিতা বঞ্চিত করছেন বাবা এত খ্যাপা তিনি বললেন যে আমি আই ডোণ্ট কেয়ার আমি কোনো পরোয়া করি না আমি জাহান নামে যেতে হলো তবু তাকে সম্পদ থেকে বঞ্চিত করেই দেব কি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দানাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 इ बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम टी বলছিলাম যে কাতিউর রাহিম যে ব্যক্তির সম্পদকে আত্মীয়তা সম্পর্ককে কেটে ফেলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আপনি দেখবেন অনেক সময় আমাদের সমাজে জমাই শ্বশুর রাগারাগি হয়ে গেছে বিয়ের সঙ্গে বিয়ের রাগারাগি হয়ে গেছে একজন আরেকজনের বাড়িতে কিছুতেই যাবে না কথা বলবে না কথা বন্ধ চিরদিনের জন্য বয়কট করছে এইগুলে যে কত বড় গুণা আমরা কি তা কখনো খেয়াল করি এই যে আর কাজে আমরা যাচ্ছি কেন করি জিদ্ কেন করি রাগ এগুলো সয়তেন আমাদেরকে পুশ করে কাজেই আমরা কোনো অবস্থাতেই যেন এই ধরনের পরিস্থিতির দিকে না যাই যেখানে পিতা মাতা ভাই বোন পরবর্তী পর্যায়ে চাচা ভাতিজা আত্মীয় স্বজন শ্বশুর জামাই বিয়াই এই যে আমাদের মধ্যে এইগুলো কথা কাটাকাটি হয় বন্ধ হয়ে যায় সম্পর্ক কেউ কারোর চেহারা দেখতে চায় না কোনো দিন কারোর সাথে কথা বলতে চায় না এটা যে কত বড়ো গুণা আমরা হয়তো মোটে এটা লক্ষ্য করি না আমরা এটা বুঝার চেষ্টা করি না জানার চেষ্টা করি না আমি মনে করি আমি তো কোন হারাম কাজ করছি না আমরা অনেকেই একমত যে সু করে গড়তে যাবে না হারাম মরা করে গুষতে খাওয়া যাবে না হারাম যেমন মদ্যপান করা হারাম আমরা এটা করব না কবিরাগুনা আমরা চুরি করব না কবিরাগুনা। গুণা এইগুলো থেকে আমরা যেভাবে সতর্ক থাকি কিন্তু সম্পর্ক কর্তন করে নেওয়া সম্পর্ক কেটে নেওয়া বিচ্ছেদ করে ফেলা এটা যে কবিরা গুণ অনেকে সেটা সেই সমভাবে বিবেচনা করি না এই যে কথাবার্তা বন্ধ করে দেই সম্পর্ক কেটে দেই এই ব্যাপারে আরেকটি হাজি আমরা শুনি রসুলা উসালাম তিনি সাবধান করে দিলেন যে কোনো মুসলমানের জন্যে জায়জ নেই তার কোন মোমিন মুসলমান ভাইকে অর্থাৎ তার নিজের আত্মীয় স্বজন হোক অথবা নিজের আপন জনকেও হোক অথবা যে কোনো মুসলমান হোক তার সঙ্গে তিন দিনের বেশি কথাবার্তা বলা বন্ধ করা বর্জন করা অ্যাভয়েড করা বয়কট করা তার জন্য জাইজ নাই ম্যাক্সিমাম তিন দিন তিন দিনের জন্য পারমিশন দেওয়া এই জন্য হয়েছে তিন দিন অ্যালাউ করা হয়েছে যে এক এক সময় মানুষ অনেকে এত কষ্ট দেয় তাৎক্ষণিকভাবে কষ্ট সংবরণ করা কথাবার্তা বলা মানুষের জন্য কষ্ট হয়ে যায় ইটস ভেরি ডিফিকাল্ট আল্লাহ তালা অবশ্যই এত কষ্ট আমাদেরকে দেবেন না সেজন্য তিন দিনের সুযোগ দিয়েছেন তিন দিনে তুমি নিজেকে সামলিয়ে নাও কিন্তু তিন দিনের পরে তুমি কথাবার্তা বন্ধ করে রাখতে আর পারবে না এখন তিন দিন পরেও তো কথাবার্তা বলা কষ্ট হতে পারে তখন এই জন্য বলা হয়েছে যে কোনোরকমে সালামটা দিয়ে শুরু করে দাও সব কথা বলতে হবে না প্রথম তিন দিন পরেই আবার কথা শুরু করতে হবে না কারণ তোমার এখনও কষ্ট যাচ্ছে না তবে তুমি সালাম দিতে হবে এখন কেমন হয় যে তিন দিন পরে বা তিন দিনের ভিতরে যখন তিন দিনের মধ্যেও কিন্তু সালাম দেওয়া বন্ধ করা যাবে না কথা বলা বন্ধ করা অ্যালাউ করেছেন তিনি এক্সাম্পল দিলেন ইয়াল তাকে ইয়ানে দুইজনের দেখা হয়ে গেল কোনো জায়গায় তিন দিনের ভিতরে এও অ্যাভয়েড করে সেও অ্যাভয়েড করে কেউ কারো সঙ্গে কথাবার্তা সালাম কালাম করতে চায় না এটা অ্যালাউড নাই ওয়াখাই রুহমা আল্লাবদাউবিসাল্লাম এখন দুইজনেই কথা বলছে না কে শুরু করবে সালাম দিতে চায় না সালামটা দিয়ে শুরু করা হোক এখন সালাম আগে দেবে কে যে আগে দেবে তাদের মধ্যে সালামটা সেই ব্যক্তি দুইজনের মধ্যে শ্রেষ্ঠতম আল্লাহ তালার কাছে সেই ব্যক্তি উত্তম তাহলে কথা বন্ধ হয়ে গেছে এমন অবস্থা দেখা হয়ে গেল যিনি আগে সালাম দিলেন তার শান তার পজিশন আল্লাহর কাছে অনেক বেশি কারণ নিজে আগে সালাম দেওয়াটা একটু কষ্ট হয়েছে ত্যাগ করতে হয়েছে স্যাক্রিফাইস করতে হয়েছে নাফ্সের উপরে কিছুখানি প্রেশার দেওয়া লেগেছে এই যে আগে সালাম দিলেন আল্লাহ তালার কাছে তার মর্যাদা বেড়ে গেল আর যিনি সালাম যদি জবাব না দেন তিনি কিন্তু কবিরা গুণা করবেন উত্তর দেওয়া তার জন্য অজীব অজীব তরক করা গুণা গুণাগার হয়ে যাবেন তিনি তো সালাম দিয়ে শুরু হোক এখন সালামের পরে যদি অনেক কথা বলতে মনে না চায় তাহলে আর গুণা হবে না তবে পরজন করা ঠিক হবে না যদি জিজ্ঞেস করে কেমন আছেন। তাহলে বলতে হবে একটা কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে কিছু একটা আর জিজ্ঞাসা না করলে আপনি বেঁচে গেলেন ঠিক আছে জিজ্ঞাসাও করলো না আর জবাব দেওয়া লাগলো না কিন্তু সালামের জবাব দিতে হবে তিন দিনের বাইরে এরপরে আর বয়কট করা তিন দিন পরে আর জাহেজ নেই এই যে আমাদের সমাজে এরকম হয়ে যায় এই ক্ষেত্রে মানুষের জিদ এমন এখন আপনি বুঝেন কিন্তু আগে কেমনি বলবেন তিনি বললে হত আপনি বলবেন কিন্তু আপনি এগিয়ে আসতে চান না এটা উভয় পক্ষের মধ্যেই এই জিদটা কাজ করছে ক্ষেত্রে যিনি আগে কথা বলবেন তার পাওনা আল্লাহ তালার কাছে অনেক বেড়ে গেল যিনি আগে সালাম দেবেন তার পাওনা আল্লাহর কাছে বেড়ে গেল কথাবার্তা বলার ক্ষেত্রে এইভাবে একটা সুন্দর সাজেশন এসেছে যে বয়কট করা যাবে না তিন দিনের বেশি কেন তিন দিন পুরোই তো হবে নট নেসেসারি আপনি যদি তার আগে সালাম কালাম করা দেখা সাক্ষত করা সুযোগ করে নিতে পারেন সেটা তো আরও ভালো আল্লাহতালা যদি আপনাকে তাৎক্ষণিকভাবে তৌফিক দান করেন যে আপনি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন সেটা আরও ভালো এই নয় যে তিন দিন অপেক্ষা করতেই হবে বা তিন দিনের শেষ দিনে দিন আপনি সুযোগ নেবেন তা নয় যে ব্যক্তি আগে এগিয়ে আসবেন তার নফসের কোরবানি বেশি হচ্ছে আল্লাহ তালা তাকে বেশি করে সাহায্য করবেন আত্মীয়ত্বার সম্পর্কের মধ্যে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে পিতা মাতা সঙ্গে সম্পানের সুসম্পর্ক বিশেষ করে সন্তানের পক্ষ থেকে পিতা মাতার প্রতি সদ্ ব্যবহার বেরুল ওয়ালি দায়ীন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে একটি হাজিজ রসুল্লাহ সাল্লা সাদ করেছেন রেদল্লা হাফি রেদালি দাইন ও সাহাতুল্লা হাফি যে আল্লাহ তালার সন্তুষ্টি হয় যখন পিতা মাতার সন্তুষ্টি অর্জিত হয় আর যখন পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যান তখন আল্লাহ তালাও অসন্তুষ্ট হয়ে যান কত শক্ত কথা কিন্তু এই সম্পর্কটা থাকবে পিতামাতাকে খুশি করাটা থাকবে শরীয়তের বাউন্ডারির ভিতরে কিন্তু পিতামাতা যদি অন্যায় কোনো কাজের কথা সন্তানকে করতে বলেন কারো প্রতি জুলুম করতে বলেন কোনো হারাম কাজ করতে বলেন তখন পিতামাতার কথা মানা যাবে না লালি মখলুকা শিয়াল খালেক কোনো মাখলুক কোনো সৃষ্টির কথা শোনা যাবে না যিনি সৃষ্টিকর্তা তার কথা অমান্য করে পিতা মাতা যদি জুলুম করে ফেলে বলে যে এই বউকে তালাক দিয়ে ফেলো তাকে আমরা পছন্দ করি না কিন্তু এটা এই মহিলার প্রতি জুলুম হয়ে যাবে এটা করা ঠিক না পিতামাতা যদি বলে যে সবাই এত টাকা ঘুষ খায় ঘুষে টাকা নিয়ে জোগাড় করে এনে তারা বাড়ি গাড়ি করে ফেললো আর তুমি হালাল রুজি রোজগার করতে গিয়ে কিছুই করতে পারো না তুমি এরকম পরেসগাড়ি করলে হবে না তুমি টাকা বেশি করে জোগাড় করা যেভাবে সবাই নেয় তুমি সেভাবে জোগাড় করতে থাক তাহলে হারাম কবিরা গুণা হয়ে যান এইজন্য জন্য আজকের স্বজন পিতা মাতা তাদের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে যে নেকামল আছে এই নেকামলটা পালন করার জন্য শরীয়তের ফর্মুলার ভিতরে হতে হবে আজকে স্বজনের মধ্যে কেউ আপনাকে এমন কোনো কাজে নিয়ে যেতে চায় এমন কোন ফাংশন নিয়ে যেতে চায় যেখানে বেপর্দা হবে যেখানে গুণাখাতা হবে যেখানে মদ্যপান করা হবে যেখানে গান বাজনা হবে আপনি সেখানে যেতে চান না সেখানে তারা যদি কষ্ট পায় তাতে কিছুই আসে জানা এই কারণে আপনি তাদের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য দায়ী হবেন না পিতা মাতার দায়িত্ব সম্পর্কে আল্লাহ গুরুত্ব সহকারে সুরা নিসার ছয়ত্রিশ নম্বর আয়তে এই আয়াত এসেছে এসার আসুরা বনি ইসরায়ে অথবা সুরা ইসরাত আল্লাহ তালা সেমিলার কথা বলেছেন এখানের মূল কথা হচ্ছে যে আল্লাহ তালার ইবাদত করো তার সঙ্গে কাউকে শরীর করো না এবং পিতা মা তার প্রতি সৎ ব্যবহার করো তাদের প্রতি ভালো ব্যবহার করো তাদের দায়িত্ব পালন করো এবং এরপরে অবশ্য আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে ইয়ীম অরফান মিসকিম এবং প্রতিবেশীর হকের কথাও এসেছে তবে আল্লাহর ইবাদতের পরেই সঙ্গে সঙ্গেই যে হকটির কথা এসেছে সেটা হচ্ছে পিতা মাতার হক এই পিতা মাতার হক এত বেশি কোন কোনো হাদিসে এসেছে যে পিতা মাতার দোয়া আল্লাহ তালার সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেন পিতা মাতার দোয়া সঙ্গে দোয়া ভালো দোয়া হোক আর বদ দোয়া হোক এই দুটোর মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো ব্যবধান থাকে না সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আল্লাহ তালার কাছে অন্য হাদিসে এসেছে যে কোন কোন গুনাকে আল্লাহ তালা হয়তো দুনিয়াতে সঙ্গে সঙ্গে শাস্তি দেন না বান দেখাকে তবা করে কিনা সুযোগ দেন এবং পরে হয়তো তবা না করলে আখেরাতে শাস্তি দেবেন কিন্তু পিতামাতার সঙ্গে বেআবীর আচরণ পিতামাতাকে কষ্ট দেওয়ার আচরণ দুনিয়াতে আল্লাহ তালা ইউজলে অকুবাদ হোক দুনিয়াতেই তার শাস্তিকে আল্লাহ তালা অবধারিত করে দেন কেউ যদি পিতা সঙ্গে খারাপ আচরণ করে তার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই তাকে দিয়ে ফেলেন এটা এমন একটি গুণা অন্যতম কবিরা গুনা সবচেয়ে বড় কবিরা গুণার মধ্যে একটা এসেছে অকুকুল পিতা মাতাকে কষ্ট দেওয়া একটা এক্সাম্পল আমি দেখেছি আর খুব ভালো করেছি আমার কাছে এক ভদ্র ভদ্রলোককে দেখেছিলাম তার পিতাকে আমি নিজের চোখে দেখেছি তার পিতাকে সে কষ্ট দিয়েছে এখন অবশ্য তার পিতা ইন্তেকাল করে ফেলেছে আমি এই লোকটাকে প্রায় দেখি তা আমি ভাবি এই তার পিতাকে কষ্ট দিয়েছে সাজিস তো পরিষ্কারভাবে আসে দুনিয়াতে সেই কষ্ট পাবে তো তার দুনিয়াতে কী কষ্ট হচ্ছে আল্লাহ মাফ করুন আমি সেটা অপেক্ষায় আসি যে কোন সময় খবর পাব যে তার পিতা মাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাকে ধরে ফেলেছেন দুনিয়াতে পরে দেখলাম দুই তিন বছর পরে আমি তাকে জিজ্ঞেস করি নাই তোমার কোনো কষ্ট আছে কি না একদিন সে আমাকে বলে বসলো আমার ছেলেটা যেন দোয়া করবেন কেন বলল যে আমার ছেলেটা কয় বছর হয়েছে তিন চার বছর হয়ে গেছে বোধা নাকি পাঁচ বছর হয়ে গেছে আমার ছেলেটা কথা ফুটে না আমার ছেলেটা কথা বলে না কথা বলতে পারে না তখন আমি ভাবলাম সোফান আল্লাহ নবী করিম সাল্লা হাদিস কত সহি কষ্ট দেওয়ার শাস্তি সে দুনিয়াতে পেয়ে গেল তার সন্তানকে দিয়ে আল্লাহ তালা তাকে কষ্ট দেওয়াচ্ছেন সে কথা হতে পারে না আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের আত্মীয়তার শখ হক রক্ষা করার জন্য বিশেষ করে পিতা হক রক্ষা করার জন্য তৌফিক দান করুন অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি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 ডোনে জাকাত পাঠিয়ে দিন ডোনেশন এবং ডবল টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন পাউন্ড অ্যাকাউন্ট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 তার প্রথম আমাকে অন্যাত্র আর এক দুনিয়ায় যেতে হবে সেখানে গিয়ে তার ফল আমি ছয়টি আরকান মজবুত আছে আমার কাছে सुंदर भावे भलो एवं मंदिर मजे तफात इमान हाटिकत आज सन्ध्या पांचटाय पुनः सम्प्रचार रत बारोटा बांगलदेश बांगल है